সুপ্রিয় শ্রোতা ইসলামের ইতিহাসে সংঘটিত রক্তাক্ত গা গায় পরিবেশিত হচ্ছে তারই সংক্ষিপ্ত আলোচনা গতকালকে যে পর্যন্ত হয়েছিল যে দ্বিতীয় মোবাইস তলহা ইবনে আবি তলহা সে হজরত আলী রদিউলা মানহুর হাতে নিহত হয় তো তল্লা ইবনা আবি তলহা সে নিহত হওয়ার পর তার ভাই ওসমান সে বেরিয়ে আসে তো সে বেরিয়ে এলে হজরত হামজা রদিয়াল্লাহ মাহু তিনিও সামনে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই হজরত হামজা তাকে শেষ করে ফেলেন রদি আল্লাহ তার জিব্বাটা বের হয়ে যায় এরপরে কাছে এসে তলোয়ার দিয়ে হজর সাদ বিন আবি ওই সাদ আবি তল্লাহা কেও শেষ করে তিনজন তিন ভাই এরপরে এই প্রথম যে লোকটা তল্লাফের মুসাফের পরে পরপর হারেস হারেসের পরে কিলা এরপরে জুল্লাস এভাবে একজন আসতে থাকে ২২ জন আসছে কাফেরদের পক্ষ থেকে ২২ জন এদিক থেকে সাহাবিরাও গেছেন। ২২ জন একে একে শেষ হয় বাইশ জন এর পরে এরপরে আবুদ্ুজাহা এমনিতে আবুদ্জাহান অনেক বাহাদুর ছিলেন তা যুদ্ধের সময় তিনি মাথায় লাল পাগড়ি পেঁচাইছেন লাল পাগড়ি পেঁচে তিনি এমন এক ভঙ্গিতে যুদ্ধের ময়দানে এটা খুব পছন্দ করেন তো তিনি বাহাদুরির সাথে যেই যেদিক দিয়ে ঢুকতেছেন একদম পুরো সমান করে ঢুকতেছেন সমান করে ফুলতেছেন দিয়ে ঢুকতেছেন একদম সমান তো ঢুকতে এক পর্যায়ে যুদ্ধের এক পর্যায় ভিতরের যুদ্ধ চলাকালে কিছু বিক্ষিপ্ত ঘটনা শুনে দিয়েছি এবার মোবার চলাকালে কাফেরদের এক কাফেদের এক সর্দার শিবা বিন আব্দুল উজ্জা এক মুবরিস আসছে এসে বলতেছেহু আগে বাড়ছে আগে বেড়েছে প্রথমে তার একটা গালি দিছে ইয়াবনা মুকাত্তে আতিল ইয়াবনা মুকাত্তে আতিল বদুর মুকাত্তে আতিল মানে এই ছেলে আরব দেশে দেওয়ার ছিল কি আরব দেশের সেটা দেওয়ার ছিল তো এটা বলছি ইয়াবনা কাছে আচিল বুধুর এটা বলে এক আঘাতে একদম শেষ করে দিছে তো ওরে মারার পর হজরত হামজার নানহ তিনি যখন ফিরতেছিলেন মুবার হয় খোলা একটা ময়দানে এই পাশে সাহাবিরা ওই পাশে কাফেররা তো উনি যখন ফিরতেছিলেন তো ওই যে ওয়াকি পরবর্তীতে মুসলমান হইছেন কিন্তু তখন হজরত ওয়াকি কাফের ছিলেন তিনি ছিলেন জুবাইরিব তেইমের গুলাম জুবাইর বিনু তিমের গুলাম আর জুবাইরিব বিনমু তিম এর চাচা তোইমা বদরের যুদ্ধে মারা যায় তো বদলু যুদ্ধে মারা যায় তো চাচার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ওয়াক্সি কে বলছিল যে তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি আজাদ তো ওয়াক্সি শুধু হামজাকে হত্যা করার জন্য এই কাফেরদের সাথে আসছে তিনি নিজেই পরে বলছেন যে আমার আর কোনো মাসার ছিল না যুদ্ধ করার প্রতি আমার কোনো রাগবত ছিল না শুধু হামজাকে হত্যা করবো আর আমি আজাদ হবো আমার সঙ্গে ছোট একটা বর্ষা ছিল ছোট্ট হাতে বহন করা যেমন তো ওইটা নিয়ে আসছেন তো হজরত হামজার্লা যখন সিবায় আব্দুলকে হত্যা করে ফিরতেছেন তখন ওয়াক্সি একটা পাথরের আড়ালে লুকিয়েছিল যেই সুযোগ পাইছে অমনি বর্ষাটা মারছে তো হজরত হামজার তলপেটে সামনের দিক দিয়ে তলপেটে লাগছে পিছন দিক দিয়ে বের হয়ে গেছে তো এরপরে কিছুক্ষণ এক দু কদম হেঁটে পরবর্তীতেসলমান হয়েছেন হাতে মক্কার পরে তা থেকে যে ওয়ফ আসছিল তাদের সাথে হজরত ওয়াসী মুসলমান হয়েছেন তো আলিহাসাল্লাম তাকে জিজ্ঞেস করছিলেন এই ওয়াসি হামজারকে হত্যাটা কিভাবে করছে তো তিনি বলতে চান নাই তারপর হজুরের পিড়া বলছেন তিনি বলেন যে আমি রস আলী কে এই কথাটাও বলছিলাম যে তিনি জিজ্ঞেস করছিলেন যে তুমি কি তাহলে হামজাকে হত্যা করেছিলে প্রথমে এই কথাটা এটা ছিল এবং তিনি বলেন যে আমি তখন উত্তর দিছি যে নাম বিয়াদি প্রশংসা ওই আল্লাহ যিনি আমার হাতে হামজাকে সম্মানিত করেছেন তার হাতে আমাকে লাঞ্চিত তিনি জাননাতে যেতে পারছেন শহীদ হইতে পারছেন বিয়াদিহি তার হাতে আমাকে লাঞ্ছিত করেননি ওই মুহূর্তে যদি আমি মারা যেতাম তাহলে জাহান্নামে যেতাম কথাটা বোঝ তো তিনি মুসলমান হওয়ার পরেও এই হামজার রানহ কে শহীদ করছে এটার কারণে ব্যতীত ছিলেন পরে তিনি দুশ্মনকে হত্যা করবে তারপরে তিনি এই সুযোগের সন্ধানেই ছিলেন হজর সিদ্দিক আকবর রদি আল্লাহ জামানায় যখন মুসাইলমা কাজাবের মোকাবেলায় খালিদ বিনিদ রবিউম কেয়াদ বাহিনী পাঠাইছেন তো সেই বাহিনীর মধ্যে হাজার ওয়াশি রাজিউল্লাহ মানহ ছিল তো ঘটনাটা হয়তো তোমরা পড়ছো যে যুদ্ধের ময়দান থেকে যখন মুসাইলামা আর পারতেছে না তখন সে পালায় গেছে পালায় গিয়ে সে তার একটা বিশাল একটা বাগান ছিল উঁচু দেয়াল ঘেরা একটা বাগান ওটার নাম সে রাখছিল হাদিকুর রহমান তো সে ওটার ভিতরে দৌড়ে গিয়ে ঢুকছে ঢুকার পরে এত উঁচু আর এত মজবুত বাগান দেয়াল দরজা কোনোভাবে এটা ভাঙা সম্ভব না তখন হজরত বারাহিন্তাওয়াজ বা আফজাল হাতিদি খেদাই হামলা তো ওনার ঢালের মধ্যে এখানে বসাইছে বসায় ইয়ে দিয়ে পরে ওনাকে ফিকে মারছে তো চিন্তা করে দেখে একজন আর ভিতরে তো কত শত শত হাজার হাজার একজন এই হাতেছেন যেকোন দরজা লাভ দিয়ে দরজা খুলে দিচ্ছেন দরজা আগের থেকেই খালিদিন দরজার কাছে বসেছিলেন সাহাবিদের যেই দরজার কপারটা খুলছে অমনিই ভিতরে ঢুকে গেছে আর ওরা তো একদম হয়ে গেছে কিভাবে ঢুকলো এরপর ভিতরে একদম সাহাবিরা কুচু কাটা করছে তো এরপরে উনি বহুত সুক্রিয়া দায় করছেন হাজত ওয়াসির এটা হলো এই হামজাহনের কথাটা হইলো প্রস্তুত আলী আসাল্লামে পরে এটার কথা বললেন যে আমি ফেরেস্তাদেরকে দেখেছি যে হানজালাকে ফেরেস্তারা রূপার পাত্রে মেঘের পানি দ্বারা গোসল করাই করাইতেছে তারপরে ওনার স্ত্রী জামিলা গোসল জরুরি ছিল এই অবস্থায় তিনি চলে গেছেন গোসল করেন নাই এই অবস্থায় সাহাবিদের অবস্থাটা দেখ গোসল করতে কতক্ষণ সময় লাগতো গোসলটা করে দিতে পারতেন না গোসল ছাড়াই চলে গেছে দেখছিলেন যে আকাশে দরজা খোলা আর হাজার হানজালা উপর দিকে যাইতেছেন দরজাটা আড়ালে চলে গেছে দরজাটা স্তে বন্ধ হয়ে গেছে পরে তিনি বুঝতে পারছেন যে পরের দিনই শহীদ হয়ে তো যা এই হানজালা ওনার আব্বাই আবু আমের একদম প্রথম যে মুবরিশ আবু আহমের ফাশেক আবু আমের ফাশেক হত্যা করার জন্য হুজুরের কাছে অনুমতি চাইছিল যে আব্বাকে হত্যা করে দিই হুজুর সাল আলী হাসাল্লাম অনুমতি দেননি তো যুদ্ধের ভিতরেই লসাল আলী হাসাল্লাম হুজুর তো হুজুরের সবাইকে যুদ্ধ করেন না যুদ্ধ করতে পারেন কিন্তু হুজুরে ইচ্ছে করে করেন না হুজুরের হাতে যে লোকটা মারা যাবে মুসলমানদের সাথে একদম কুলে উঠতে পারেনি তো এক দৌড় শুরু করছে পিছন দিকে শুরু করছে তো যেই কাফেরা দৌড় শুরু করছে সাহায্য আগে বাড়ছেন এরপরে ওরা অনেক দূর পর্যন্ত চলে গেছে নিজেদের সামানা দিয়ে যেখানে ছিল দির রেখে অনেক দূর পর্যন্ত চলে গেছে আবদুল জুবাইরুল কেয়াদাতে ওনারা যখন দেখলো দূর থেকে দেখাই যেতেছে পাহাড়ের উপরে যেহেতু ওনারা আছে যে কাফেরা পালাইতেছে তখন ওনাদের অধিকাংশ এসে গেছে তো কোনো কোনো জায়গায় যে এগারো জন ছাড়া বাকি সবাই এসে গেছে ঢুকে তো ওনাদের সাথে ছিল প্রায় দুইশ জনের উপরে খালিদ বিনিদের সাথে তো দুইশ জনের সাথে দশ এগারো জন কি করবে তো সবাই শহীদ হয়ে গেছে দিক থেকে যেই হামলাটা করছে একটা হুরস্থ হয়ে গেছে তখন ওই পরিস্থিতিতে সাহাব যে যার কাছে যেটা পাইছে ঢাল তলোয়ার যেটা পাইছে এটা দিয়ে আঘাত করছে তো যার ফলে আঘাতটা কার গায়ে লাগতেছে এটাও সাহাবিরে খেয়াল করতে পারেননি কারণ দনু কাফেরদের মাথায় পাগরি মুসলমানদের মাথায়ও মাথায়ও পাগরি ওদের মুখেও দাড়ি ওদের মুখেও দাঁড়িয়ে দেখতেই না। এই পরিস্থিতিতে গিয়ে হজরত হুজাইফা রজি আল্লাহ আনহুর আব্বা ইয়ামান তিনি সাহাবিদের হাতেই শহীদ হয়েছে তো হোজাইফুর ছিলেন দূরে তিনি দেখতেছেন যে আপাকে আমার সাথে আঘাত করতেছে বুঝতে পারে নাই বলতেছে আবি আবি আবি আবি কিন্তু হরিস্থলের মধ্যে আবার আদর্শ নাই। ততক্ষণে একদম শহীদ হয়ে গেছে পরবর্তীতে সাহাবিরা খুব আফসোস করছেন তো ওরা যখন ভিতরে ঢুকে গেছে তখন সাহাবিরাও তো বাহাদুরীর সাথে মোকাবেলা করতেছে মোটামুটি কিন্তু তাদের মধ্যে একটা বড় একটা সংকট সাহাবি এদিক সেদিক সরে গেছে টিকতে না পারে সরে সরে গেছে তখন হজরতল্লাহ আলী আসাল্লামের সঙ্গে অল্প কয়েকজন সাহাবি ছিলেন পনেরো হয় চারশো চোদ্দ পনেরো হয় বারো পনেরো আরও কম তো তাদের মধ্যে একজন ছিলেন মোসাহাব্বিন আমায় মদিনার মধ্যে প্রথম যাকে মোহলিম বানিয়ে পাঠিয়েছিলেন তাহলে মোসাহাব্বিন আমায়ের কাছে ছিল মুসলমানদের পতাকাটা তো পতাকাটাকে যদি সরিয়ে ফেলে দেওয়া যায় তাহলেই স্বাভাবিকভাবে সব পক্ষই মনে করে যে এদের পরাজয় হয়ে গেছে সেই হিসাবে পতাকাওয়ালার উপরে আঘাতটা বেশি করা হয় তো কাফের রে হাজ মোসাহিনকে শহীদ করে ফেলছে পতাকা করে গেছে হুজুরের চেহারার মতো যেই এলান হয়েছে অন্য সাহাবিদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে তো তাদের মধ্যে তো কেউ কে একদম বেশি বেকার হয়ে গেছে যাদের মধ্যে আনসবিন নজর আছেন একজন আনাসবিন নজর তিনি এই সামনে বাড়তেছেন তুমি এক পর্যায়ে বলছেন যে যেই পথে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে সেই পথে আমরাও শহীদ হয়ে যাবো এটা বলে সামনে বাড়তেছে সামনে দেখা হয়েছে হজর সাদি আল্লাহন সঙ্গে তো হজর আনাস বিন নদর চাচা আনস রাহুর চাচা তুমি ওই সাদৌদি আল্লাহনুকে লক্ষ্য করে বলতে আই না ইয়া সাদ আল্না পরব নদর ইন্নি আজি দি হাহা দো না ওহদ মানে কোথায় যাচ্ছ আমি তো সেটা করে আমি জাননাতে যাব একা হামলা করে শহীদ হয়ে গেছে আনাস রবি আল্লাহ বলেন যুদ্ধের পরে যখন চাচা দিনের লাশটা দেখলাম দেখলাম যে লাশের মধ্যে প্রায় আশিটারও বেশি যখন। যে কোন সাথীরা চিনতে পারেনা আনস বিন নজরের লাশ ওনার বোন রুবাইয়ের বিন তিন নজর তিনি আঙ্গুলের একটা চিহ্ন ছিল ওই চিহ্নটা দেখে বুঝতে পারছি এটা আমার ভাইয়ের লাশ চিন্তা করে দেখো একটা মানুষের চিন্তা হাঙ্গামের সঙ্গে এক পর্যায়ে অল্প কিছু সাহাবিরাই ছিলেন বারো তেরো চোদ্দ এই পরিমাণ সংখ্যাটা তখন কাফেররা এদিকে আসতেছে এদিকে আসতেছে তো যারা ছিলেন তাদের মধ্যে মহাজির সাহাবিও ছিল আমার তারপরে আব্দুর রহমানের একদম কাছে এসে গেছে তো হুজুর সাল তখন হুজুরের আনসারি সাহাবিও ছিলেন তো হুজুর সাল আলী আসাল্লাম বললেন যে কে আসর যে আমার থেকে প্রতিহত করবে কাফেরদের হামলা এবং সে আমার সাথী হবে সর্বশেষ তালহা রদি আল্লাহ এরপরে এত বীরত্বের সাথে যুদ্ধ করছেন সব যুদ্ধে একদম সরাই দিয়েছেন তীর তীর তলোয়ার কখনো হাত দিয়া ইয়া করছেন তো পরবর্তী বর্ণনাকারী সাহাবি বলেন আনা তলহার আঙ্গুলগুলো একদম পুরো কেটে গেছিল হাত দু হাত একদম পুরো শাল হয়ে গেছিল অবশ্য হজরত আয়সা রদি তিনি বলেন যে আব্বা রদি আল্লাহানহ যখন এই উহুদের যুদ্ধের আলোচনাটা করতেন তখন তিনি প্রায়ই বলতেন যে কাহা দা লিখালু হুলি তলহা কাহা দা লিখা এক পর্যায়েছিলেন তলহার ব্যাপারে বলছিলেন সে যখন হাঙ্গামা হইতেছে তো তখন যে সকল সাহাবিরা এই হুজুর হুজুর সল্লাহ আলিহাকে বাঁচাবার জন্য জান দিতেছেন তাদের মধ্যে একজনের নাম ইতিহাসে আছে জিয়াদ বিন সাকান জিয়াদ সাকান। জিয়াদিন তিনি একদম শহীদ হওয়ার জানটা যায় অবস্থা তখন হুজুরের কোলের মধ্যে মাথা রেখে পরে শহীদটা হয়েছে এটা ওনার আলাদা একটা সৌভাগ্য ছিল তাই হাঙ্গামার হালাতে কাফেরা তো আগে বাড়তেছে মুদাফা চলতেছে কিন্তু কাফের আগে বাড়তেছে ত্যাগয়ে কাফেরদের এক বাহাদুর আবদুল্লা বিন কুমাইয়া খুব বাহাদুর ছিল সে মুসলমানদেরকে হটিয়ে একদম হুজুরের কাছে এসে গেছে হুজুরের কাছে এসে আঘাত করছে মাথায় তো হুজুরের মাথায় মাথায় শিরোস্থান করা ছিল কিন্তু মাথায় যে আঘাত লাগছে জোরে আঘাত করছে তো মাথার দুদিকে শিরস্থানে করা ঢুকে গেছে এই বরাবর অথবা গালে তো হয় কপালের দুই সাইড অথবা গালে দুইটা ইয়া ঢুকে গেছে খুব বেশি করে ঢুকে গেছে আবদুল্লাহ বিন শেহাব জুহরি আরেকজন আবদুল্লাবিন শেহাব জুহরি অবশ্য পরে মুসলমান হয়েছে তিনি এসে পাথর নিক্ষেপ করছে হুজুরের তো কপালে লাগছে তো কপাল হয়ে গেছে অতবাহ সাহবিনের ভাই সেও এক ফাঁকে এসে গেছে একে এসে পাথর নিক্ষেপ করছে তাতে হুজুরের ঠোঁটে লাগছে ডা এই রা নিচের নিচের ডান পাশের এই যে নিচের ডান পাশের ভেঙে গেছে ঠোঁট একদম ফুলে গেছে হজরত সাহাবিন আবি অকাস বলেন যে সেই দিন ভাইকে হত্যা করার জন্য যতটা আমি সচেষ্ট ছিলাম এর আগে কখনোই এমন ছিলাম তা আবদুল্লাহ বিন কুমাইয়া সে যখন আঘাতটা করে হুজুরের মাথায় তখন সে বলছিল খুজহা ও আনা আমি কুমাইয়া আমার পক্ষ থেকে আঘাতটা নেই সাথে সাথে হুজুরও তারাই বদলা দিছে আকমা কাল্লা আল্লাহ থেকে লাঞ্ছিত করুক ঠিকই সে পাহাড়ি বকরির হাতে এক নিহত হয়েছে পাহাড়ি বকরি একদম তার শরীর খাবলায় শেষ করে গেছে এভাবে সে মারা গেছে মালিকিবনে সিনান তিনি এসে মুখে চুষে রক্ত গুলো নিয়েছেন খেয়ে ফেলছেন রক্ত গুলো পরে হুজুরে বলছেন সাথে হুজুরে ওনাকে বললেন তো কড়া ঢুকে গেছে কড়া খুলতে হবে আবু বাকি খোলার জন্য আসছেন আবু ওবায়দা উনি বললেন পরে দাঁত দিয়ে চিন্তা করো মানে কতটুকু ভিতরে ঢুকলে হাত দিয়ে তোলা যায় না আবু ওবায়দা দাঁতে কামড় দিয়ে কড়াটা তুলবেন এত জোরে কামড় দিছে নিজের দাঁত আপনি থামেন বাকি বাকিটা আমি করি আবুবাই বললেন না একপাশটা পাশেটা তোলার পরে একটা দাঁত পরে গেছে তো বললেন না আরেক পাশেটা আমি তুলো আরেক পাশেটা দাঁত আরো একটা পরে গেছে হজুরের উপরে উঠবেন আহ পাহাড়ের উপরে উঠা যাবেন হজুর উঠতে পারতেছে না একেবারে জখম হয়ে গেছে পরে হজরত তল্লা মাথা নিচে করছেন কাদের কাদের পা রেখে উপরে উঠছেন তখন হজুরে ওনাকে আবু তালহা ছিলেন একজন হাজর আনাসবা সৎ বাবা উমে সুলাইমের দ্বিতীয় স্বামী হজরত আবু তাল্হা খুব দক্ষ ছিলেন তিনি কি নিক্ষেপ করতেছেন তো এমন না যে নিজেকে লুকিয়ে রাখবেন আবু তালা একটা ঢাল দিয়ে আড়াল করে রাখতে বলছিলেন যে ইয়ারসোল্লাহ আপনি ঢাল দিয়ে আড়াল করে রাখেন কিন্তু হুজুরে দেখতে যাইতেছেন আবু তাল্লাহা বলেন ইয়ারসুল্লাহ আপনি তুশিফ ইউসিফ গা সাহিনিয়াফার আপনি তাকাবেন না হয়তো কোন একটা দিয়ে দিত আবুতাল তিল মারতেছিলেন তো যুদ্ধের এক পর্যায়ে আরেকটা ঘটনা হজর সাহবিন আবি ওয়াক তিনিও খুব তীরন্ত ছিলেন তো তিনি তীর নিক্ষেপ করতেছেন উনি তোমার জন্য আমার মা বাবা উৎসর্গ আর আলী লদী আল্লাহন বলেন যে হুজুরে নিজের মা বাবাকে উল্লেখ করে এইভাবে বল আর কারো জন্য বলেন তলহা হা হ্যাঁ হাস শব্দ তখন হুজুর সাল আলিয়া বলছিলেন যে তুমি যদি মানে হাস এটা আমরা যে আহ বলি যে ওই আহ শব্দটা তো বলছে তুমি যদি বিসমিল্লাহ বলতে তাহলে ফেরস তোমাকে উপরে তুলে নিত মানুষ তোমার দিকে তাকিয়ে একদম শহীদ হওয়ার হালাতেও যেন হুজুরের দিকে চেহারাটা থাকে হুজুরের দিকে চেহারা পিছনে তীর লাগতেছে এত বেশি পরিমাণে তীর লাগতেছে তীর খেতে খেতে এক তিনি শহীদ হয়ে গেছেন তিনিও রসুল সালি বাঁচাবার জন্য হুজুরের সামনেই দাঁড়ানো ছিল তো তিনি দাঁড়াইছেন কাফের দিকে আমার চেহারা রক্তাক্ত হোক কিন্তু হুজুরের চেহারাটা বাঁচুক তো তিনিও হাতে যতটুকু ঢাল ছিল ঢাল দিয়ে ফিরে গেছেন কিন্তু ঢালে ফিরে তো একটা তীর ওনার চোখে এসে লাগছে একটা চোখে এক চোখে লাগছে যেই চোখে লাগছে একটা চোখে চোখটা একবার পুরো বের হয়ে গেছে তিনি বলেন যে এটা আমার হাতে পড়ে গেছে চোখটা হাতে পড়ে গেছে তা আমি চোখটা নিয়ে হুজুরের কাছে আসছি যে চোখটা হুজুরের শুধু নিয়ে চোখে লাগাই দিছে উনি কাতাদা বলেন যে আমার অন্য চোখের চেয়ে চোখটা বেশি সুন্দর হয়ে গেছে হুজুরের মজা ছিল তো ওই যে রসল্লা আলিয়াকে যখন হুজুর আলী এবং তালহা উপর উঠাই নিতেছিলেন এ পাহাড়ের উপরে এর আগে একটা সময় এমন হয়েছে যে হুজুরে তো আড়াল হয়ে গেছে সাহাবিদের থেকে যেহেতু ব্যথার কারণে একটু গর্তের ভিতরে পড়ে গেছে একটা গর্ত করে রাখছিল ওই শয়তানটা আবু আমের রাতে সে আগে এই এই জায়গাতে একটা গর্ত করে রাখছিল তো সেখানে হুজুরে পড়ে গেছেন তো সাহাবিদের আড়াল হয়ে যাওয়ার কারণে তো সাহাবিরাও তো কেউ কেউ মনে করতেছে যে হুজুর আবু শহীদ হয়ে গেছে কিন্তু প্রথম নজরটা পড়ছে হুজুরের প্রতি কাববিন মালেকের যারা দূরে দৌড়াইতেছিলেন যেই কাপ মালিকের নজরটা পড়ছে জোরে বলছে যে কাপিক রাহনু যেখানে আসেন হুজিরে জীবিত আছেন তারপর হুজুরে হুজুরের উপরে চলে যাওয়ার পর এবার হুজুরের যে জখম এগুলো আলী রতিহানু এবং হাজর ফাতেমা দুজনে মিলে জখমগুলো ধুয়েছেন তারপরে যে জখমগুলো হয়েছে চাটাই পুরে ছাই দিয়ে এগুলোর মধ্যে যুদ্ধের মাঝখানে আর একটা জিনিস ছুটে গেছে সে সে কে লক্ষ্য করে আসতেছে সাহাবিরা বলেন ইয়া রসুল আপনি বলেন তারা শেষ করে দিই হুজুর বলেন না তারা আসতে দাও সে যে কাছে আসছে হাতে একটা বর্ষা ছিল ওইটা বলছে দাও একটু তো ওটা দিয়ে একটু আচর লাগছে পরে বলো যে না তোমরা জানো না আচরটা কে দিছে মোহাম্মদ দিছে মোহাম্মদ আগেই আমাকে বলেছিল যে সে আমাকে হত্যা করবে মানে সে নিজে একটা লালন পালন করছিল আর সে বলছিল যে আমি এটার হয়ে হত্যা করবো তো রসুল্লাহ বলছিল যে আমি তাকে হত্যা করবো তো সে বলছিলো যে এটার কারণে আমি এত ব্যথা পাইতেছি এই ব্যথাটাকে যদি পুরো হেজাজের অধিবাসীদের উপর ভাগ করে দেওয়া হয় তাহলে সবাই শেষ হয়ে যাবে সেইভাবে চিৎকার করতে করতে ওরা এক পর্যায়ে আসার পথে সারিফ নামক এক জায়গায় সেই ভাই মারা গেছে